ভগবান শ্রীবেদক অনুবাদ এবং তৎপর্য শ্রী শ্রীমদি ভক্তিভাই রামচাউকে দ্বারা প্রথম স্কন্ধ আধ্যায়ে শ্লোক সংখ্য তেথলিচার সংগম ইয় ক্রিয়রথ্য কন খেলাও যেমন তা খেলা জিনিসপত্র সজায় আ ছত্রাখা খরে ফেলে তেমনি ভগবানের পর ইচ্ছায় মানুষের মিলন ও বিচ্ছেদ ঘটে থাকে তাৎপর্য আমাদের সুনিশ্চিতভাবে জানা কর্তব্য যে বর্তমান যে বিশেষ অবস্থায় আমরা রয়েছি তা আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভগবানের ইচ্ছাক্রমে আয়োজিত হয়েছে পরমেশ্বর ভগবান পরমাত্ম রূপে প্রতিটি জীব হৃদয়ে বিরাজমান। সেই কথা ভগবত গীতায় বর্ণিত হয়েছে এবং তাই তিনি আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রতিটি কার্যকলাপ সম্বন্ধে অবগত কোনো বিশেষ অবস্থায় আমাদের অধিষ্ঠিত করে তিনি আমাদের কার্যকলাপের প্রতিক্রিয়া অনুসারে ফল প্রদান করেন ধনি ব্যক্তি পুত্র জন্ম সূত্রে ঐশ্বর্যের অধিকারী হয় তবে ধনী পুত্র হয়ে যে শিশু এসেছে তারে সেখানে থাকবা মতো জগত রয়েছে এবং তাই পরমেশ্বরের ইচ্ছায় তাকে সেখানে আনা হয়েছে আর কোনো এক বিশেষ মুহূর্তে যখন শিশু শিশুটিকে সেখান থেকে শরীরে দেওয়া প্রয়োজন হয় তখন পিতা এবং সুখে সম্পর্ক পুত্র হওয়া ইচ্ছা না থাকলেও পরমেশ্বর ভগবানের ইচ্ছায় প্রভাবে থাকে বিচ্ছেদ ঘটে দরিদ্র ব্যক্তির ক্ষেত্রেও এই ভাবে সব কিছুই ঘটে ধনী অথবা দরিদ্র এই ধরনের মিলন এবং বিচ্ছেদের ব্যাপারে কোনো কিছু করা ক্ষমতা নাই। এখানে উল্লেখিত খোলোয়া খেলোয়া আর খেলা যে আমাদের নিজেদের কামা প্রতিক্রিয়া স্বরূপ তার কর্মফল অর্পণ করতে যখন পরমেশ্বর বদ্ধ পরীক্ষা তখন খেলোয়াড়ে উপমা প্রয়োজ্য হতে পারে না কিন্তু সেই যুক্তি ঠিক নয় আমাদের সর্বদা মনে রাখতে হবে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছায় এবং তিনি কোনো আইনে দ্বারা আবদ্ধ নন তা সকলকে ফল ভোগ করতে হয় কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ভগবানের ইচ্ছায় কর্মফলে পরিবর্তনও সাধিত হয় তবে তা কেবল পরমেশ্বর ভগবানের ইচ্ছা প্রভাবে সাধিত হতে পারে অন্য আর কোনো উপায় নয় তাই এই শ্লোকে খেলোয়াড়ের দৃষ্টান্তটি যথাযথ কারণ পরমেশ্বর ভগবান তার ইচ্ছা অনুসারে যা কিছু করতে পারেন এবং যেহেতু ও আপনি কি এইখান তাই এই শ্লোকের খেলোয়াড়ের দৃষ্টান্ত দৃষ্টান্তটি যথা যথাযথ কারণ পরমেশ্বর ভগবান তার ইচ্ছা অনুসারে যা কিছু করতে পারেন এবং যেহেতু তিনি হচ্ছেন পরমপূর্ণ তাই তার কার্যকলাপ এই কখনোই রকম ভুল ঠুটি থাকে না শুদ্ধ ভক্তের ক্ষেত্রেই ভগবান খার্মে প্রতিক্রিয়া পরিবর্তন করেন গীতায় প্রতিফন্ন হয়েছে যে ভগবান তা শরণাগত ভক্তকে সমস্ত পাপ থেকেই মুক্ত করেন এবং সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই পৃথিবীর ইতিহাসে পরমেশ্বর ভগবানের দ্বারা প্রতিক্রিয়া পরিবর্তন সাধন কর সত্য সত্য দৃষ্টান্ত রয়েছে ভগবান যদি কারোর পূর্বকৃত কর্মফলে পরিবর্তন সাধন করতে সক্ষম হন তাহলে তিনি স্বয়ং অবশ্যই তা নিজে কার্মক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ নন তিনি পরমপূর্ণ এবং সমস্ত নিয়মে ঊর্ধ্বে আমি তো বৈষ্ণব হইলে অমানি না আসি হৃদয় হইব নির উপদেশ আমাদের জন্য যে আমাদের সব সময় যে আমরা আছা যাদের আধীন আছে সেটা আমাদের বুঝতে হবে তো আজকে আমরা শ্রীমদ ভাগবত থেকে ভাগ করছি যে আমরা সকলে ভগবানের অধীন কেহ মানে কে না মানে সব ধারা দাস আমরা সকলেই ভগবানের দাস আমরা যদি মানি তাহলে আমরা তার সাথেই থাকি যদি না মানি মানে আমরা বাংলাদেশে আসি না সার্গালোক না নরক না আমেরিকা তো এই জড় জগতে আসতে হয় এবং এই জড় জগতেই পুনরাপি জননম পুনরফি মরানম পুনরফি জননী জঠর এই সায়ানম এই অবস্থায় চলছে মূল কারণ কি আছে কৃষ্ণ ভুলি সেই জীব মাযতারে দেয় সংসার দুঃখ প্রত্যেকটি জীব সব কিছু যা করে প্রতি মুহূর্তে কি জন্য করে সুখের জন্য কাজ করে না যাতে তার থেকেই তার দুঃখল হবে সকলে সব কিছু করে সুখের জন্য শুধু মানব জাতিতে নয় এই সব রকম প্রাণী কি যা বিষটার মধ্যে সেইও নিজেকে মনে করে নিজে মনে করে যে আমরা করে সুখের জন্য করে কিন্তু যেহেতু আমরা জানে না বুঝি না যে আমাদের প্রকৃত সুখ হয় শ্রীকৃষ্ণের চরণ সেই ভাই সেই জন্য আমাদের শুদ্ধ ভাব যে আমি কৃষ্ণ দাস সে বিকৃত হয়ে গেছে এবং আমরা মনে করে যে সুখ হচ্ছে ইন্দ্রিয় সুখ কিন্তু তার থেকে কি হয় এই সংস্প যা ভোগ দুঃখে না কৌন্ই শুরাম বুদ্ধ যে ইন্দ্রিয় সুখ যা হয় সেটা সুখ নেই তো আদব অন্তে মদস্থলেও শুধুমাত্র কিন্তু সেটা আমরা বুঝি না সেই আমরা সব কিছু যা আমরা করি আমরা সুখের জন্য করি নিজে ইন্দ্রিয় সুখ আমাদের সম্বন্ধিত অনলোকেরা তাদের সুখের জন্য যেমন পরিবারে সকালে সহযোগিতা করে যাতে তাদের পরস্পর সুখ হবে স্বামী তো জন্য কাজ করে যাতে স্ত্রী সুখ হবে স্ত্রী তো স্বামী সেবা করে যাতে সুখ হবে স্বামী স্ত্রী একসাথে সন্তানে লালন ফালন ফালন পোষণ করে কিন্তু সকলে মূল সূত্র হচ্ছে যে সব খরা থেকে আমার সুখ হবে কিন্তু তারা বুঝে না যে শুধুমাত্র কৃষ্ণের সুখের জন্য এই চেষ্টা করা থেকে আমাদের আসল সুখ হবে তো এই হচ্ছে কাম এবং প্রেমের পার্থক্য আতেন্দ্রীয় প্রীতি বাঞ্ছ ধরে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না তো এইসব কথা না বুঝে আমরা অনেক কিছু করে নিজের সুখের জন্য আমরা অনেক রকম অত্যাচারও করতে পারি অন্যদের হাতত করা কিন্তু এর থেকেই লোকেরা জানে না বুঝে না এর থেকে সব কিছু যা আমরা করি নিজের সুখের জন্য করি কিন্তু সকল কার্যের সাথে ফল হয় ধর্ম ফল আমরা যদি মনে করি এই জন হচ্ছে আমার শত্রু আমার ইন্দ্রিয় সুখ ভোগে অনেক বিঘ্ন দেয় সেই জন্য ওকে আমি হত্যা করবো তো হাত থেকে হয়তো আমরা আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারব কিন্তু তা ফলে আমাদের অনেক কষ্ট ভোগ করতে হবে কার্মফল তো লোকেরা এই সব জানে না লোকেরা এই সব জানে জানলেও তো আসলে বিশ পূর্ণ বিশ্বাস করে না যে কাজে প্রতিক্রিয়া হয় ক্রিয়া প্রতিক্রিয়া এই তো ধর্মেক সাম্প্রদায়িক বিশ্বাস নেই এবং কিছু লোক বলে আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা খ্রিস্টান আমরা জিসস কে বিশ্বাস করে আমরা হিন্দু আমরা অসংখ্য দেবতা বিশ্বাস করে আমরা পুনরাবাদে বিশ্বাস করি কিন্তু এই তো বাদ নাই কারো ধারণা নাই্পনিক ধারণা নাই এই তো বিজ্ঞান ভগবৎ গীতাবার শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞান বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান সহিত মোক্ষ সেই অশুভাতজ্ঞান চুপ্ত জ্ঞান এবং বিজ্ঞান জ্ঞ হৃদ হৃদ করা জ্ঞান যা হয় সেটা বিজ্ঞান বলে আধুনিক ভারতীয় ভাষায় এই বিজ্ঞানের শেন্স সাশ্রয় বিজ্ঞান মনে মানে জ্ঞান যা প্রকাশিত হয় হৃদয়ের মধ্যে গুরু মুখ্য আর না করিয়া মানে আশা মানে সেই জ্ঞান যা হৃদয়ের সাথে ছিথের সাথে যুক্ত আছে সেটা বিজ্ঞান বলে মানে থিও রেচিকল নাই পুরো সাক্ষাৎ হয় তো যে পুনর্জন্ম হয় সেটা কারো বাদ না মত নেই যেটা আসলে হয় এবং সেটা আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি জীব ভগবানের ক্ষুদ্র অংশ এবং ভগবান দয়াময় আমরা ভগবানকে ভুল ঘরে উপেক্ষা করে এই জড় কিন্তু আমাদের সুযোগ দেন যাতে আমরা সাধনা করে থাকে শুদ্ধি করতে পারি এবং আমরা আমাদের নিজের মূল শুদ্ধ অবস্থায় পুনর আধিষ্ঠিত হয়ে আমরা অধিকা লাভ করি ভগবানের কাছে ফেলে যেতে কিন্তু যে এইতো এই ভগবান বৈমুখ্য এই তো গম্ভীর আছে এই তো গভীর আছে সেই জন্য এই জীবনে সাধারণত এই জীবনে এই বিকৃত বুদ্ধি আমাদের সেটা ঠিক করা জীবনের মধ্যে হয় না ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন বহু নাম জন্ম নাম আনতে জ্ঞান এবং নাম প্রভাত দিতে তো জ্ঞানী লোক মানে সেই রকম যে অনুসন্ধান করে তো জীবনে কি উদ্দেশ্য আছে আছে ভগবান কে আছে আমাদের কি সম্বন্ধ আছে ভগবানের সাথে সেই রকম লোক কারণ বেশি অধিকাংশ লোক তো মানুষ প্রাপ্ত করলেও তাদের বুদ্ধি তাদের ওই মনোভাব তো ফসদের মতো থাকে আহার নিদ্রা ভয় মাইথু নামছা সামান্য মেথ ফসু বে নারম ধর্ম হিথেষম অধিক বিশেষ ধর্মে হীন ফসু বে নম মনুষ্যদের মধ্যে এবং ফসুদের মধ্যে এই চারটি একই রকম হয় আহার নিদ্রাব ভাই মাইথুন শুধুমাত্র মানুষ জীবনে মানব জীবনে সম্ভাবনা আছে ধর্ম পালন করে সেই জন্য মানুষ যদি ধর্ম পালন না করে তাহলে সেই মানুষ না সেই নররূপী ফসু দুই ফদ্র ফসু এখানে ধর্ম শব্দ অর্থ হচ্ছে শুধু আমি হিন্দু আমি মুসলমান সেই রকম বলা নয়। ধর্ম এখানে ধর্ম এই শব্দের পরিভ হচ্ছে অথা ব্রহ্ম জিজ্ঞাসা পরম ব্রহ্ম কি আছে পরম সত্য কি আছে তো খুব কম লোক এই রকম অনুসন্ধান করে অনেকেই বলে আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান আমি নাস্তিক অনেকেই সেই রকম বলে কিন্তু পরম সত্য কি আছে ভগবান আসলে কে আছেন খুব কম লোক প্রশ্ন করে সাধারণত লোকের মনে করে যে আল্লাহ ভগবান তারা আছে আমাদের আশীর্বাদ আশিস দেওয়া যাতে আমরা কুশলে থাকতে পারি এখানে এবং মৃত্যু পরে আমরা সার্গে যাব এবং সেখানে ভগবান আশীর্বাদ দেবে যাতে আমরা বিশাল ভোগ করতে পারব যে গুরুদাস প্রভু চলে যাবেন তো এই কিছু যে ভগবান বিশাল আছেন আমরা ক্ষুদ্র আছি সেই জন্য আমাদের কথাব্য আছে ভগবানের সেই বখর নই তো যে ভগবানের কথব্য আছে আমাদের সেই বখর কেউ চিন্তা করে না তো আমাদের মনোভাব খুব বিকৃত আছে দূষিত আছে সেই জন্য ভগবান আমাদের শুধুমাত্র ধর্ম আছে এই জগতে যাদের অনুগামীরা বলে যে মানুষ এক জীবন শুধু এইজন্য হয় এবং এই জীবনে মধ্যে আমরা যা বিশ্বাস করি যা কর্ম করি তা অনুসারে আমাদের চির বিচারিত হয়। মানে এই জীবনে আমরা যদি ঠিক মতো বিশ্বাস করি তাহলে আমরা যা কিছু কাজ করি সেটা বড় ব্যাপার নেই আমরা যদি ঠিক মতো বিশ্বাস করি তাহলে আমরা স্বর্গ যাব না কি বলে বেহেস্ত সেখানে যাব এবং আমরা যদি ঠিকমতো মতো বিশ্বাস করে না আমাদের যদি দুর্ভাগ্য হয় আমরা ঠিক মতো পরিবার এই না করে তাহলে আমাদের অনেক নিচে অনেক নিচে পচন হয় এবং ঘর নারক থেকে আমাদের সম্ভাবনা তো আসলে আমি আপনিও বুঝতে পারেন আমি খ্রিস্টান ফ্যামিলিতে এইবার জন্মগ্রহণ করেছে। আমার আসল জন্ম হলো শিলপ্রভাতে চরণে কিন্তু এই শরীরের জন্ম হলো এই খ্রিস্টান ফ্যামিলিতে একটু বড় হয়ে বড় বারো তেরো বছর বয়সে আমি একটু মনে করছিলাম যে এই ভগবান যদি দয়াময় তো ভগবান তো দয়াময় যদি ভগবান দয়াময় হন তো ভগবান হচ্ছেন না শৈতান তো ভগবান কি জন্য এই তো লোকের সৃষ্টি করে এবং আধিকাংশ নখে ফেলে না যা থেকে উদাহ করা সম্ভব নয় বুঝতে পারলাম না পুনর্জন্ম হয় হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্মে লোকেরা মনে করে যে পুনর্জন্ম হয় তো একবার শুনে আমার পুরো বিশ্বাস কারণ বুঝতে পালাম যে ভগবান দয়াম হয় সেই জন্য আমাদের অনেক সুযোগ দেন আমার নিজে বাবা তো ভালো মানুষ কিন্তু না আমি কিছু খারাপ কাজ করে আমি যদি দুষ্ট হয় তো আমার বাবা তো আমাকে যথার্থ দণ্ড দেন কিন্তু কি জানো যাতে আমার শিক্ষক হবে যাতে আমি শিখতে পারি তো আমাকে এইতো প্রচন্ড শাস্তি দেন না যাতে আমার ভবিষ্যতে কোনো আশা হবে না আমার যেমন হাত কাটে না মানে কিছু কি বলে কি বলে যা তো এই আহ সেটাও করে না সাধারণত তো হচ্ছে না তো অবশ্যই আমার আমি যতই দুষ্ট না হয় তো তবু আমার বাবা আমাকে অনেক সুযোগ দেন ঠিক আছে তো কিছু খারাপ করে চৌ ঠিক আছে ষষ্ঠী দেন বাবা তারপর আমাকে ক্ষমা করেন যতবার আমি দুষ্টামি করে ততই আমার বাবা তো আমাকে ক্ষমা করেন তো ফরম তো আমাদের ক্ষমা করেন না অবশ্যই ক্ষমা করেন এবং আমাদের অনেক সুযোগ দেন এইভাবে বুঝতে পারলাম যে শিক্ষা যে আমি পূর্ণ হচ্ছে না শিলুপ্রপা সর্বপ্রথমে ওই কৃষ্ণ কৃষ্ণলীলা কৃষ্ণলীলা বই প্রভাদে এক পুস্তক পর থেকে আমি বুঝেছি যে এই হচ্ছে পরম জ্ঞান ওই জ্ঞান যে আমি ফেলাম না অনেকে বলে যে ওই লাইন যা আমাদের আছে সেটা বিশ্বাস করো অন্ধবিশ্বাস করো কিছুই প্রশ্ন করো কিন্তু লোকেরা যে যারা এইভাবে বলবে প্রশ্ন কর না তারা অবশ্যই অজ্ঞানী তারা রকম বলে কারণ তারা জানে না কোন উত্তর কিন্তু ভাগবতায় শ্রীমৎ ভাগবত দেখা যায় যে এই সব জ্ঞান যা এই সকল শাস্ত্র মধ্যে সংখলিত হয় সেটা সব প্রশ্ন প্রশ্নত দ্বারা প্রকাশিত হচ্ছে অর্জুন খ্রিস্ট থেকে জিজ্ঞেস করেছেন আহ তারপর এখানে শ্রীমদ ভাগবতে বসুদেব নারদ থেকে যুধিষ্ঠির নারদ থেকে জিজ্ঞেস করেন ব্যাসদেব নার থেকে জিজ্ঞেস করেন নারদত্ত ব্রহ্মা থেকে জিজ্ঞেস করেন লোকেরা যদি জানেন তাহলে আমাদের জানাতে পারেন যদি না জানেন কিছু তো আমাদের কিভাবে জানাতে পারে সেই জন্য যেতে হয় যাতে আমরা কি করতে পারি ফ্রিপ্রশ্ন অবশ্যই তা আগে প্রণিপাত এবং শিব কিন্তু প্রশ্ন সব রকম প্রশ্ন কর। যেমন ভগত কি মুজুনের খ্রিস্ট থেকে অনেক রকম প্রশ্ন করেছে তো আমার কর্তব্য কি আছে ভগবানকে কাকে আমরা ভগবান বলতে পারি তো এইসব প্রশ্ন এবং এই সব প্রশ্নের উত্তর পরিবেশন খুব কারণ এই জ্ঞানে অভাবে লোকেরা তার তাদের ওই দুর্লভ মানব জন্য নষ্ট করে ফেলেছে আমরা কি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এইসব কথা চলছে কিন্তু ফরম সত্য কি আছে আসল থত্ব জ্ঞান কি আছে লোকেরা বুঝে না বুঝলে তারা আসল পথে আসতে পারবে যেমন ওই গুরুদাস প্রভু কালকে আমাকে বলে তো আমরা গুজরাট পশ্চিম ভারত থেকে গুরুদাস প্রভু তো ট্রেনে বম্বে থেকে কলকাতা চলে আসলো খুব কষ্ট করে কলকাতা থেকে ঢাকা ঢাকা থাকে সেবার তো আমাদের অভ্যাস আছে যে আমরা ট্রেনে যাওয়ার সময় আমরা প্রপাতে কিছু বই সাথে নিয়ে আসে এবং আমরা এইভাবে আমরা বিতরণ করি তো এই মুসলমান ভদ্র মানুষ নদীয় বর্ধমান নবদ্বীপে খাচ্ছে তাদের ঘর তো এই যাত্রা শুরুর সময় গুরুদাস প্রভু থেকে এই বই নিয়েছে ইংরেজি আহ আত্মা আত্মসাক্ষাৎ্যা কি বলে বিজ্ঞান এবং গুরুদাস ও ফেরত দিয়ে বলেছেন যে আজ থেকে আমি নিরামিষ আসি হব আর ওই ইমেল এড্রেস দিয়েছেন গুরুদাস তো এইটা আমি বলছি দৃষ্টান্ত রূপে যে এই জ্ঞান সকালে জন্ম আছে হিন্দু আমি তো হিন্দু ছিলাম না আমি এখনো নিজেকে হিন্দু মনে করেন আমি এখানে প্রভুপাধের চরণে আসলাম হিন্দু হওয়া জন্ম না এই পরম সত্য পরম থত প্রচ এবং সেই ফর সত্য কিং নমো ভগবাসুদেব জন্ম আচার্থে স্বিসরা তিনে ব্রহ্মৃদ আদি কব মোহিৎসূর তেজ বারি ধামনা বিচি সৃষ্ ধাংা নিখুহক সত্য ফর ধীমি তো ভগবতের প্রথম শ্লোকে শুধুমাত্র এক শ্লোকের মধ্যে জ্ঞান আছে যে অন্য সকল তথা কথিত ধর্মের মধ্যে অত জ্ঞান নাই তো তো আমরা লোকদের এই জ্ঞান অবদান করতেছে আমাদের প্রয়াস নেই যে আমরা হিন্দু আমরা অনদয় হিন্দু করছে তো যে কার্মা ফল এইসব আছে সেটা বুঝতে হবে কারণ এই জ্ঞান এই জ্ঞানের অভাবে লোকেরা অনেক রকম ভাব করে হিন্দুরাও বল এই যে বলজন্ম হয় তো তাদের আস জ্ঞান থাকত তো পশু হাতি নেই করতো না তো এবার আহ আমরা হিন্দু আছে আমরা মাছ থাচ এইসব আমরা খাই তো সে যে কি না আসলে আমরা যদি শখ সবজি খাই এবং আমরা যদি নিরমেষ আসি হয় কিন্তু আমরা ভগবানকে প্রেমের সাথে অর্পণ করে না সে তো ও পাপ আমরা যদি শাক সবজি সেটা সে তো ও ফ্রীকৃষ্ণ বলেন ইয়াদ করি আশ্নসি অনেক খাওয়া জ হোসি তদ্যাশি পশ্ব শিখে খর মদর্পণ সব কিছু যা তুমি সব খা তুমি খর সব খাওয়ি গায় সান সব কিছু যা কর্প আমাকে তো এইসব আমরা শেখাতে চাই এখন আমি বেশি কথা বলব না কারণ আমার মালা অনেক বাকি আছে আসলে আমি আসতে বাংলাদেশের আগে আমাদের অনেক ইমেল পত্র এই যোগাযোগ হলো আমি দেখেছি যে কুমিল্লায় আসতে চাইলাম কিন্তু আমাকে না বলে ওই সব কার্যক্রম তো বদল যাচ্ছে হরে কৃষ্ণ কালকে পাখানে আলামাত্রিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা হরে প্রতিদিন এখানে আসেন সমাজ আপনি শখকে ফোনে বলেছেন আমার পুরাতন বন্ধু দয়ালগরঙ্গে চলে গেছে জয়গর এখানে এখানে থাকেন আচ্ছা আচ্ছা আমি জানি না তার স্ট্রিম মানে করে ভালো না কিন্তু ওই যে হাওড় উচিত মানে চার আশ্রম আছে না ব্রহ্মচারী গৃহস্ত তুই সারা জীবনে থাকা থেকে আর শক্তি বেশি হয় তো ফস্বংস সে তো ভালো তো কিছু বই আছে আমার আমি লিখেছি প্রপাদ আমার আমাকে আদেশ দিয়েছেন বই লিখতে